الحمد لله <تصفيق> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان ما للزمان كما فضل مكانا على مكان وما على انسان ইলহ ইমু বক্ত হোল শরীক দলহিতল হোলিস বনশদুন্নসিদন বসনদনবীবনীব রবিবীব কুবিমূলন মদন সুতা বা আলি অস্থা অস্থা বি স وسلم تسليماً كثيراً كثيراً <تصفيق> الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا إلى الله بإذنه وسراجاً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সমিলহম নিরম জুলি ফল্যমল আমল সহ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا أَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام সদক হুম মূল নী ম সদ করুক সী নবসা কি والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى মুহাম محمد ফিল যারলা কলবি মুহাম محمد في القلوب وعلى কবরি محمد في القبور বলা বি কমালি কশাফত জমালি হসুন তু জমী সালি সোহ আ কুফুর কটা কুফর কিটায় কর সদা কত বনা বল বিকমালিহি কশুজা বিজমালি সনতু জমী লা সালি সন্ন্য ই ল ইলাহ ই লহ ই ল ই ল ইলা লন্না ল ইল ই নন্না ল ইলা লন্না ল ইহা এন্লা ই নন্না লি ল لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في الترابي হো মালক দিকুলো লিল নমুতি সাবি পলি লম রি নভি দার দুনিয়া ইলা ই লি ল ই লন্লাহ ইন্ ইন্ জ নন্দ বা ইল ইজ ল ইন্লা ইন্লা ইন্ন লন্না লন্ ইন্ ল পিল্ল গা ইল পিল্ল পিলহম্ম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 আমাল সে বনতি হনত ভি জ আমল সে বনতি হনত ভি জহ্নকে ফিতরত মে নারী হে ননী খা কে ফিতর তুমি নারী হে ননী ইখলাস কি আমাল জন্নাথ কি আমাল জন্নাথ কেহ কে মাস হেজ হাসলম পরহ কে মকাশ দে হেজুতআ মান। বগর জু আমাল এখলা সুয়ুয় বগার জু আমালয়েখলা সুত কুয়া বরবাদে জিন্দগি আশে নজুরাদ বরবাদ জন্দি আ হে নজুর ম আদর্শনগর বেতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ কর্তুরীক আয়োজিত বার্ষিক ওয়াজার মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুকার জাতির মাথার মুকট টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান রথা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নামতের শখর মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদুল সালাম সৈয়দুল মুরসালী রহমাতুল্লিল শফিউল মুজনি খাতাম সৈয়দুল সকাল ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমত আলম নবী উল আজম হবিব কবরিয়া আশরফুলআিয়া স্যদুল আম্ব শফি মহশ সাকশ আকা নামদার মদিন কতাজদা আফতা ফখর মাতলুক হজরত মুহমদুল রসুল কোরআনে হকিমের সুরতুল কাহফের শেষের আয়াতন শোষ খুতবার ভেতরে আমি তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী নবী। শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হবি সকলেই বলি পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে তিলাবৎকৃত আয়াতিমা ও হাদিস পাকের আলোকে সহিসুর হানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মত যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে তার রবের সাথে মোলাকাত করবে অবশ্যই সেই লোক যেন করে এবং তার অংশীদার না বানায় হাদিস শরীফের বলেন তোমার দিন ইমানকে পরিপূর্ণ করে নেও খাঁটি করে নেও অয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা আল্লাহ তা তৌফিক দান করলে আপনারা অন্তর ভরে ধৈর্যের সাথে দোয়া করলে আয়াত হাদিসের উপরে কিছু অনুবাদ করে আপনাদেরকে পুনরাবৃত্তি করে শুনাব নিজের থেকে বানায় বলার মতো যোগ্যতা বিন্দু থেকে বিন্দু আমার ভেতরে নাই নেয় এবং ফাকে ফাকে। আনুষঙ্গিক বা প্রাসঙ্গিকভাবে কিছু কিচ্ছা কাহিনী আপনাদেরকে শুনাব আরবি প্রবাদ আছে ফসাসুল আউ আলীন মুলা অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ উপদেশবাণী কোরআন শরীফ কিচ্ছা কাহিনীর গাইড ইতিহাসের কিতাব বহু ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন যা পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে নাই কিন্তু মানুষকে ইতিহাস শিখানোর জন্য আল্লাহ ইতিহাসের বিবরণ দেন নাই কোরআনের ভিতরে দর্শন আছে মানুষকে দার্শনিক বানাবার জন্য আল্লাহ দর্শনের বয়ান করেন নাই কোরআনে হাকিমের ভেতরে সর্বসাইটের ইম আল্লাহ দিয়েছেন সবকিছুই দেওয়ার একটাই কারণ মানুষ যেন কোরআনের ছাপে হেদায়াত প্রাপ্ত হয়ে যায় এজন্য আল্লাহ তালা শুরুতেই বলেন হুদাল্লিল মুতাকিল কোরআন আমি অবতীর্ণ করেছি মুতাকিমদের হেদায়াতের জন্য तो तेला आयातर भेतर दोषना एक हल नैकलते द्वितल्ला मुहब्बत छा भिन्न कारो अंश हिसेब ढुकाना ग्रहण कराने আর এই ন্যাক আমল কেন একমাত্র আল্লাহ মুলাকাতের জন্য যে যাকে চিনে না সে তাকে কখনো মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে এত বয়ানে আমি বাংলাদেশের জমিনে ঘুরে দেখলাম বাংলাদেশের মানুষ রহমতের ছায়াতলে দিন ও ইসলামের এত বয়ান শোনার সুযোগ পাচ্ছেন পৃথিবীর কেউ এরকম সুযোগ পায় না দাওয়াত তাবলিগের মাধ্যমে মানুষ দিনের ছোঁয়া পায় বয়ান পায় জুমার দিন খতিফ সাহেবের বয়ান ওয়াজ মাহফিলে ও লাখ আলোচকদের বয়ান मद्रास लीन आलोचना पीर बुजुर्ग मशा जा दिने दिखे आसते ही चा कर्कश भाषाओ बोझाना है सबई पीठ हाथ दिए बुझाइते थके आसें भाई नाम কল্যাণের পথে আসেন পিঠে হাত দিয়ে দিয়ে মানুষকে ডাকতেছে মানুষ এর পরেও দিনের থেকে উদাসীন ব্যাপারটা কি আসলে আখেরাতের কথা যারাই বলেন কোরআনের কথা যারা বলেন এগুলো সব অবাস্তব মিথ্যা কি বলেন আপনারা মিথ্যা সত্য তো কতটুকু নেই নাই অতসব দুনিয়ার লাইনে কাউকে কোনো বয়ান দিতে হয় নাই না কিভাবে আপনি ব্যবসা করবেন চাকুরি করবেন কোন যুগ আপনি যে হায়ারটাকে ব্যয় করে কাজ করতেছেন দুনিয়ার লাইনে ছেলে পড়া করে বিদেশ যাবে বিদেশ গিয়ে কোটি টাকার মালিক হবে গ্রামটি আছে रिक्शा चालय चालार्जित सम्पद बिल्डिंग कर निश्चित को ग्रांति आखा कर आई पास करो चाकरी चाषी चाषाबाद मन धान निश्चित को ग्रांति आते নাও হতে দুনিয়ার লাইনের কাজের ফলাফল সন্দেহ যুক্ত আখেরাতের লাইনের প্রত্যেকটা কাজের ফলাফল সন্দেহ পাঁচ রক্ত নামাজ পড়লে পঞ্চাশ রক্ত নামাজের সবাবাল্লা দিয়ে দিই সন্দেহ আছে কাজের সন্দেহ নাই দুনিয়ার প্রত্যেকটা কাজের ফলাফলে দুনিয়ার কাজ করতে চূড়ান্ত কষ্ট বিদেশের থেকে লেখাপড়া করে ডিগ্রি আনার জন্য চলে গেল এমন অবস্থা আমরা খবর জানি যে লেখাপড়া ডিগ্রি অর্জন করতে গিয়ে এদিকে দেশে এসে বাবার লাশ ও দেখার সুযোগ হয় নাই নাই অতসে এত কষ্ট কেন অনিশ্নি একটা টার্গেট পূরণের জন্য নিশ্চিত না অনিশ্চিত যারা চাষীরা কাজ করে চেহারা দিয়ে তাকায় দেখেন কি অবস্থা মাজার অবস্থা খারাপ এত কষ্ট করে কত মানুষের সাথে ঝগড়া কিলে কিলি মারপিট ঘরের বিবি শক্ত পায় নাই যে আমার স্বামী মার খেয়েছে এত কষ্ট কেন হাসি ফুটাবে সন্তানের মুখে কিছু রুজি রোজগার করবোটা রাত নাই হয় না যারা এই যে রাস্তাঘাটে কাজ করে মাঝে মাঝে দেখি কি যে কষ্ট প্রত্যেকটা কাজে কষ্ট ফলাফল অনিচ্ছিত फलाफल आखिर कष्ट नक्त लागान शीतर दिन मस्जिदे ढुकले मन चाय गरम दिन मस्जिद ठंडा बतास बाहिर भलो लागे ढुकले बर होते मन चाय এরপরে পাঁচ বার উজু করলে শরীরটাও একটু তাজা তাজা মনে হয় তাহলে পাঁচ ওজু নামাজে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা যাক দুই ঘন্টা ধরে নিলাম তাহলে আখেরাতের কাজে কষ্ট নাই দুনিয়ার কাজে কষ্ট সীমা নাই আখেরাতের কাজের ফলাফল নিশ্চিত সন্দেহ নাই অনি বয়ান করা হয় দুনিয়ার কাজের জন্য কাউকে কোন বয়ান দেয়া হচ্ছে না এত কষ্ট ফলাফল অনিশ্চিত কোনো বয়ান নাই এরপরও পাগল দুনিয়ার জন্য পাব আখেরাতের কাজের সুনিশ্চিত ফল এত বয়ান কষ্ট নাই এর পরেও আমরা এদিকে আগাই নি ব্যাপার ব্যাপারটা কি ব্যাপার হল যার গোলামি করব তার প্রতি মহাব্বত নাই পরিচয় নাই कर्मचारी मालिकारे क्षेत्र के अनेक कि दिखान दीबें विषय गभर को फिकिर नई चिंता कर এজন্য আল্লাহ বলেন আমি জিনার মানুষকে বানাইছি আমার ইবাদ করার জন্য যারা আল্লাহকে চিনেছেন গলায় সুরিয়ে আসছে তারপর আল্লাহকে ভুলে যান ফাসির মঞ্চে দাঁড়ায় বলছেন আমি আল্লাহর গোলাম বুকের উপরে জুলুমেরিষ্টিম রোলার চেপে আসছে রক্ত ঝড়িয়ে দিয়েছে তারপর বলেছেন আমি আল্লাহর গোলামি করব পৃথিবীর অন্য কারো গোলামি করব না আল্লাহকে চিনেছেন তো আল্লাহর জন্য কিছু বিলীন করে দিয়েছে। আমরা আল্লাহর পরিচয় পাই নাই এজন্য বলেছি যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানা অত আল্লাহ কত মহান কত মহান আমার আল্লাহ কত দয়াম আল্লাহ চান না কোন মানুষ জাহান নামে যাক আল্লাহ মোটেই চান না তারপরেও কিছু মানুষ গাঁদধারি করে অন্যায়ের দিকে যাবে এদের জন্য শাস্তির ঠিকানা জাহান নাম আল্লাহ বানিয়ে রেখেছে আল্লাহ চান না আল্লাহ চান সব মানুষ জান্নাতে আসুক এজন্য তরজা ওয়াল টাইম খুলে রাখছেন আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুণা করেছে ক্ষমা চাও চাইতে দেরি ক্ষমা করতে দেরি নেই কত বড় বড় কাফের কে আল্লাহ মুমিন বানিয়ে দিছেন ইমানের দৌলত দিয়ে দিছে দেশ হাজার কেন লক্ষ লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ শিক্ষিত মানুষ আজ আল্লাহওয়ালার কান্না জড়িত বয়ান শুনে দাবাতের ছোঁয়া পেয়ে আমাদের মতো এইরকম কিছু আজ তারা পাঁচ ভক্ত নামাজি কিন্তু আজ আমাদের অবস্থা বড় করুন আল্লাহ বলেন তুমি তো আমার বন্ধ করে দিবেন আওয়াজ বন্ধ হয়ে যায় কোন টাইম নাই আমরা হিসাব করি না হিসাব করিনি ব্যবহার কেমন পেলেন অমর বলেন এখনো ব্যবহার শুরু হয়নি তাহলে এই দশ বছর কি হলো বলে রাষ্ট্র পরিচালনা করেছি দশ বছর তার হিসাব মাত্র শেষ হলো অতস ওমর কত দামি এক আল্লাহ নবীর হাতে গড়া সাহাবি দুনিয়াতেই জান্নাতের আল্লাহ দিয়ে দিছে আল্লাহকে চিটি নেন আল্লাহ বলেন আমার কুদরতের দিকে নজর কর সুন্দর আসমান আমি বানাইছি কেউ বানায় নাই সূর্য আমার হুকুমে চলে চন্দ্র আমার হুকুমে চলে আমি যেভাবে আদেশ অতএব দুনিয়াতে বড় বড় বুজুর্গরাও চলে গেলেন তিন কাপড় নিয়ে দুনিয়ার বড় বড় আল্লাহর দুশ্মনেরাও চলে গেল এই সিস্টেমে অতীতের বড় বড় বুজুর্গদের তুলুন বর্তমানে এই দামি বুজুর্গ নাই অতীতের বড় বড় বেদিনদের তুলনায় বর্তমানে সেই বড় নাই নমরুদের মতো ফেরাউন হামান কারু এদের মতো জাহান নামের আসামি বর্তমানে নাই কত ক্ষমতা ধর তারা এতো তার একার খেদমতের ফসল আরো তার সাগের কত ছিল শীর্ষ কত ছিল शिष्य कथागुल क्यों बोलें आज से खजा मद्दीन चिस्ती आजमिर बेपारे गाला गाली नण्डी আওয়াজে আমি অনুমান করতেছি তার বলেন আমি আল্লাহ আছি কয় আল্লাহ বলে তুমি খুঁজো কুম আ তুমি নিজের দিকেই টাকা আল্লাহর পরিচয় পেয়ে যাই আল্লাহ কত মহান কত সুন্দর মুসানবি তুর পাহাড়ে যখন চলে গেল আল্লাহর আদেশে এসে ওই ফেরাউনের একটা লোকের উপরে একটা তার ঘাত করেছিল লোকটা মরে গেল ফেরাউনের বংশে এসে এক দৌড়ে মাদায়েন শহরে হাজির সেখানে গিয়ে লম্বা ইতিহাস সাল সালামের বাড়ি চাকরি নিলেন দীর্ঘ কয়েক বছর সেখানে থাকলেন ওই মাদা এনে গিয়ে একটা পানির কূপের সামনে দাঁড়ায় দেখে বিভিন্ন অপরকার সে বকরি নিয়ে পানি পান করাবার সিরিয়াল পায় মুসানবী বললেন তোমরা এতো কষ্ট করো কেন আমাকে দাও আমি পানি পান করায় দেশানবী এনে পানি পান করায় দিলেন অন্য গুলো সব সরাই দিল পাহান আমাদের সহযোগিতা করেছে তোমরা বলেছ বলে না বলি নেই তাহলে উনি চালাকি করলো কেন যাও তাকে ডেকে নিয়ে আস একজন মেয়ে চলে আসলো तो आलें द्वित अन्न दे सरियल नष्ट करमतार प्रयोग कर लपव्यवहार कर करल আমার বাড়িতে আপনার চাকুরি করতে হবে থাকতে হবে কত বছর দশ বছর তাহলে ক্ষমা বলে তারপরে ক্ষমা হবে কিনা চিন্তা করে দেখবে আগে দশ বছর কাটাইতে থাকে আরো কিছুদিন থাকলেন লম্বা ইতিহাস কোরআানে আছে শেষ পর্যন্ত বিবি গর্ব হলেন গর্ব অবস্থায় মুসানবী এবার মিশরের দেশে রওানা বহুদূর চলতে গিয়ে শীতের রাত ठंडा प्रशाफ शुरू तापेर तूर चीना पवित्रका उपत्यका आगुन देखा जाए मुसानबी ग मुसानबी जो आग है आगुन तेन যেতে যেতে পবিত্র ওই যখন উপাতেন পায়ে জুতা হঠাৎ করে একটি অদৃশ্যের আওয়াজ আসলো ফাখ নাকাদ্দি তুয়া পবিত্র ভূমি জুতা খুলে ফেলুন মুসানবি বলেন কেউ ডাক দিলে হয়তো ডান দিক থেকে না হয় পেছন দিক থেকে না হয় বাম দিক থেকে না হয় সামান দিক থেকে আওয়াজটা আসবে কিন্তু আমি যে আওয়াজটা পেলাম চতুর্মুখী একটি আওয়াজ আমি বললাম আপনি কে আল্লাহ তালা জবাব দিলেন আনা রুক আমি তোমার রব রবের সাথে অনেক কথা হলো কথা শুনতে গিয়ে এত মায়া জন্মাইল আপনার কথা এত সুন্দর না জানি আপনি কত সুন্দর তোমার নাই সে পাওয়ার এখানে বহু মুরব্বীরা আছেন এমন পাওয়ারই চশমা পড়েন নাতি যদি বলে দাদা আমার চোখে দাও দাদা বুদ্ধিমান হলে বলবে খবর এই চশমা তোমার চোখে দেওয়া যাবে না কারণ আমার চোখের পাওয়ার বেশি, পাওয়ার গ্লাসের পাওয়ার বেশি, তোমার চোখে দিলে চোখ নষ্ট হয়ে যায় আল্লাহ বললেন না দেখা যাবে মুসানবী তো একটু গরম এবং খুব খুব আবেগ হয়ে জোর খাটায় বললেন দেখবই अल्लाह दी सकाल नूर पहाड़े सहयोग अल्लाह एक नूर ती जो झलक दिले पहाड़ ओ जगह पूरे चाय मुसानबी बेहूस देखार सूझु हलो ना পাওয়ার জোতি অন্ধ হয়ে সামনে একটি পর্দা লাগাইলেন মুসানবী চোখ আবৃত করে সামনে আগাচ্ছেন বিবি সাহেব কাছে হাজির বলে খবরদার আমার চোখের দিকে তাকানো যাবে তাকাইলেই বিপদাস বা বললেন এটা তো হতে পারে না পৃথিবীর কেউ তাকাবে না কিন্তু আমার তো স্পেশাল একটা পাওয়া পার্সোনাল আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি দেখার মতো যেন আল্লাহ আমার চোখের পাওয়ারটা করে দিলেন পয়গম্বর মুসানবির দোয়া করলেন আল্লাহ তুসানবী ওই পাওয়ারের সাথে স্ত্রীর পাওয়ারকে এক করে দিয়ে শুধু বিবি তার চেহারা চার চোখ দর্শনের সুযোগ আল্লাহ করে মুসানবির কথা এত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর আল্লাহ বলেন ই আমি কি পাওয়ার জন্য যারা আমার পরিচয় পেয়েছে তারা এতই পাগল হয়েছিল আজ আমি আল্লাহ তুমি এতে তোমার সাথে সরাসরি সাক্ষাৎ দিব না হাসরের ময়দানেচে বসে আমি আল্লাহতর হাজার নূরের পর্দা ওপেন করে আমি আমার বান্দার সাথে মোলাকাত সাথে দেখা করতে চাই বললেই কি হয় না হবে না এমপির সাথে যার সম্পর্ক ভালো তার সাথে আগে লাইন ক্লিয়ার করবো লাইন ক্লিয়ার না হলে হবে না বলে কেন এত লাইন টেনের দরকার কি উনি তেরো বার আমার কাছে আসলো ভোটের সময় তখন তো আমাকে উল্টো সালাম দিয়েছে আমি কেন এখন গেলে এই এই গেট দিতে হবে লাগবে লাগবে। সেই বলে সেই সময়ের পজিশন আর এখন এর পজিশন এক না আল্লাহ বলেন একসময় তোমরা আমার সামনেই ছিলে আলোমে আরওয়া তোমরা আমার কাছেই ছিলে আমি তোমাদের সাথে কথোপকথন করেছি দুটো কাজ করা লাগবে কয়টা কাজ এক নম্বর কাজ হলো ন্যাক আমল করতে হবে দুই নাম্বার আমলের ভিতরে কাউকে আল্লা ব্যতীত অন্য কাউকে অংশীদার বানানো যাবে إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك المن يشاء ومن يشرك بالله فقد حرم عليه الجنة ومن يشرك بالله ইসমান অংশীদাদা আর সহ্য করা যায় না ঘরের স্ত্রী বারবার বলে হে সামিয়ামা তোমার জন্য আমার জান আমার প্রাণ আমার সব সপে দিলাম তুমি দুনিয়ার মানুষকে সব দিতে পারবা তবে আসল ব্যবহারটা আমার জন্য রাখতে হবে। এখানে অন্য কেউ যদি ভাগ বসা হয়তো আমার জীবন চলে যাবে না হয় তোমার জীবন চলে যাবে তারপরেও আমার অংশের ভেতরে অন্য কাউকে ভাগ বসাতে দিব না আল্লাহ বলেন হে বলাম তুমি এই দিনের ভিতরে ছেলের মহাব্বত মেয়ের মোহাম্বত স্ত্রীর আমি আল্লাহর জন্য রিজার্ভ করে রেখেছি ওই জায়গাটা পৃথিবীর কেউ যদি চায় দেওয়া যাবে না এই সুন্দর কপাল আমি আল্লাহর জন্যই রিজার্ভ করেছি धे दिल नम्बर ने कम करो बाई नम्बर सिरिका जाबार आल्लांशीदार मानो जाए প্রথম আলোচনায় আসি কি জিনিস আমল মানি কাজ আমল মানি কাজ এই কাজ আবার বিভিন্ন আছে। কিছু ভালো কাজ আছে কিছু খারাপ কাজ আছে সব এক কথায় কাজের আরবি হলো আমল আমল মানি কাজ কাজের আরবি কোরআন আর একটা শব্দ আছে ও কাজ। ফ্যান ওই কাজকে বলে যেই কাজ দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়ার লাইনে আর আমল এমন কাজকে বলা হয় যার সম্পর্ক আখের হাতের লাইনে স্বভাবের সাথে আর আমল এমন একটা কাজ যেটা করার পরে ক্রিয়া চলতে থাকে বাদ হয় না যেমন আপনি দশটা টাকা মাদ্রাসা মসজিদে দান করলেন এটিমের সহযোগিতায় দশটা টাকা দান করলেন আপনি দান করা আপনি দান করলেন আদা মিনিটে এই আমল প্রথমত দুই প্রকার আমল বদ আমল ন্যাক আমল বদ আমল ন্যাক আমল কে বলে বিভিন্ন নামে বদ আমল আবার দুই প্রকার সমষ্টিগত বদ আমলকে হারাম বলে মাক রুহে তানি তাহার বলে এই বদ আমল আবার দুই প্রকার আল্লাহ বলেন কিছু পদ আমল খারাপ আমল আছে যেগুলোকে আল্লাহ বলেন নিশ্চিত ভাবে নামাজ তোমাকে পাপের কাজ গ্রহিত কাজ থেকে তোমাকে ফিরায় রাখবে পাশা আর মু বলে খারাপ যথেষ্ট কোনো বলে যে বিবে না যেগুলো বুঝতে হলে দলিল লাগবে বিবেক দিয়া বুঝা যায় না এক প্রকার বিবেক বুঝে দলিলের প্রয়োজন হয় না আর মুন এমন খারাপ কাজ যেটা বিবেক বুঝে না দলিলের প্রয়োজন হয় যেমন ফাহাসা মিথ্যা কথা বলা এটাও খারাপ এটা বিবেক দ্বারাই বোঝা যায় মিথ্যা করে না সহ্য করে না কি মুসলমান যদি মুমবেদিনের সাথেও মিথ্যা কথা বলে মিথ্যা কেও বরদাস্ত করে না আল্লাহ তয়া নম্বর বলেন ইমাদুল হাদিস खराब एकजनेी कर जमा अपने लोकतार खूब भारक जन बक्ति जमा पेन दिखे गुची उठे गल জীর্ণ শীর্ণ অবস্থায় চলে আপনি বলবেন তার ভেতরে আল্লাহ আপনাকে বলার কোন অধিকার দেওয়া হয় নাই কারণ এখলাস এটা অন্তরের ব্যাপার অন্তরের মধ্যে ভালোবাসা আল্লাহর মহব্বত্তাকুয়া হাগুনা হাগুনা ইমাল রাহ জীবনী পড়ে দেখেছি সম্ভবত ইমাম কে ইমাম্মাল মদিনার জিন্দিতে সত্তর বছরে কোনো দিন জুতা পরিধান করেন নাই ইমাম্মাল রহমাতুল্লা নাই জগৎ বিখ্যাত একজন বড় বুজুর্গ বড় ইমাম তিনি পড়তেন না তবি রহমতুল্লাহ সেরা ভাড়া জামা পরেছেন তালি দেওয়া জামা আবার ওই দমিদ গাঙ্গুহীর ভেতরে এখলাস কম আর তালিদাওয়া জামাপওয়ালা কাশিম নানা তবে ভিতরে খ্লাস বেশি বলার কোনো অধিকার নাই কারণ তা হলো অন্তরের ব্যাপার ভাইরা আমার মিথ্যা অপরাধে না বিবেক বুঝে দলিল লাগে না মত পান করা এটা নেয় না অন্যায় নাই এটা বুঝতে হলে দলিল লাগে না কারণ মত করার পরে কোনো আল্লাহর বান্দা জিকির করেছে কথা বলেন না না মদপান করার পরে শুরু করেছে তাহলে মদপান করা বিবেক বলে অন্যায় মিথ্যা বলা বিবেক বলে অন্যায় চুরি করা বিবেক বলে অন্যায় ডাকাতি করা জুলুম করা বিবেক বলে অন্যায় এই অন্যায় গুলোকে ফাষা বলা হয় না দলিল আছে তবে দলিলের অপেক্ষা যেমন আল্লাহ তারা ব্যতীত অন্য কারো পায়ের উপরে সেজনা করা আপনি বলেন হারাম দলিল সে দাঁড় করিয়ে দিল তাজিফা করি মোহাম্মতের সম্মানের সিজদা করি দলিল কই পেয়েছ বলে ফিরিস তারা আদম না করেছিল এখন এটাও খারাপ কাজ তবে খারাপটা প্রমাণ করার জন্য যথেষ্ট দলিল দাঁড় করাতে হবে ঠিক নি কথা বলেন কেউ নবীরে নূর বলে কেউ মাটি বলে এই খারাপ কাজের ভেতরে দলিল লাগবে ওরে নবীর উম্মতের দল এই দলিল ছাড়া এই খারাপ কাজের সংজ্ঞা বোঝা যায় না আল্লাহ তা আলা এই বদ আমল দ্বারা বান্দার। অন্তর্নষ্ট হয় হয়। আমি আল্লাহ তোমাকে জাননাতে নেওয়ার জন্য দুইটা কাজ ভালো করে করা লাগবে এক নাম্বারে নেক আমল দুই নাম্বারে শিরিক মুক্ত ইবাদা নেক আমল করা লাগবে আমল কামলি পরে জিকিরি করা আল্লাহর নাম পড়া নে কামল কোরআন পড়া নে কামল কেউ পড়তে পারে না আরেকজনে পড়লে চুপচাপ বসে শোনাটাও নে बयान जकत देवानेकामल हज कराने कम सपने कम गुलो जदि आल्लासे ग्रहण कराइते हो তাহলে ওই ন্যাকামল কবুলের জন্য চারটা জিনিস লাগবে ওই চার জিনিস যদি ন্যাকামলের মধ্যে না থাকে আমি হস করবো এটাও ন্যাকামল তবে আল্লা দরবারে কবুল হবে না আমি নামাজ করবো কবুল হতে হলে চারটা জিনিস এই নামাজের ভেতরে লাগবে বান্দা ঝাকারটাও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য চারটা জিনিস লাগবে ওই চার জিনিস যদি ন্যাক আমলের মধ্যে না থাকে বান্দা জীবনবার শেষ দাগ করবা আল্লাহর কাছে কবুল হবে না কবুল হওয়ার জন্য করো তবে আল্লাহর কাছে যদি কবুল করাইতে চাও চার শর্ত ওই আমলের মধ্যে পেতে হবে চারটা আমি নিয়া আমল করেছি নামাজ রোজা হজ জাকাত জিকির তসবি সব কিছু নাক আমল কবুল হবে না যদি চারটা মেডিসিন ভেতরে না থাকা এক নাম্বার মেডিসিন হলো আমি নামাজ পড়বশ্বরী পড়া দরকার কেউ যদি তাকবির দিয়েই দুরুশ্বরী পড়া শুরু করে হবে না না এজন্য কামলার কাছে পছন্দ হওয়ার জন্য এক নাম্বার সার তোমার ইলিম লাগবে আমি প্রত্যেকটা চারটা জিনিসের বিস্তারিত আলোচনায় দোকান থেকে কম দামের শাড়ি কাপড় এনে এনে আপনি একশো জন গরিবের দাঁড় পাড়ায় বলবেন আমি তোমারে একটা কাপড় দিলাম একটা দিলাম দোকানওয়ালারাও কম দামের কাপড়গুলো দোকানে টানায় টানায় রাখছে আর বলে এগুলো জাকাতের কাপড় মানুষ সাইনবোর্ড কেন টানাইছো বলে আমরা টানায় বুঝাইতে চাই যারা কিনবি তোরাও দুর্বল আমরাও দুর্বল আমরাও অল্প টাকা খরচ করে দুই নম্বর কাপড় বানায় রাখছি কাছে যদি না লিটা আমার বাবাজি পড়তে পারে না গত বছর না তার আগের বছর শাহী এলাকায় এইভাবে লাইনে দাঁড় করায় জাকার দিতে গিয়া পিসা পায়ের সাথে পিসে পিসে মারপিট হয়ে গেল মানুষ মারা গেল নজরে মানুষকে ভাঙ্গা রাস্তা দিয়ে এতদূর আসেই খবর কথা বল না কেন ভাইরা আমার অথচ আমি সেদিনে গুলশান জুমায় বলেছিলাম গুলশানের ধনী মানুষ दारिद्र विमोचन कथा दारिद्र विमोचन दारिद्र विमोचन ए जमीन जान दरिद्र ना थे তবে আমি আল্লাহর কসম করে বলবো একবার দুবার না হাজারবার আল্লাহর কসম করে বলবো কসমের কথা যদি বিশ্বাস না করেন নিমানটা দুর্বল বিমোচন ততদিন পর্যন্ত হবে না হবে না কারণ দারিদ্র সুদের কারো কারণ যতদিন বন্ধ না হবে দারিদ্র বিমোচন এ জমিনে হবে না হবে না হবে না दारिद्रसम तीनवार प्रधान बाधा हल सूद और घूस रिक्शा वाला रास्ते रिक्शा चाले सूदे ऊपर ने कमई कर সুদের ওই কিস্তি আদায় করব? নাকি নিজের পেটের ধান দিয়ে খানা জোগাড় করব আর দারিদ্র বিমোচনের একমাত্র যত পথ আছে এর মধ্যে প্রধান পথ দারিদ্র বিমোচন সেদিন হবে যেদিন সুদের ঘরে আগুন লেগে যাবে আর দ্বিতীয় রাস্তায় এটাও কম না অনেক বড় দায়িত্ব সঠিক আর দারিদ্র বিমোচনের সঠিক রাস্তা হলো জাকাতের টাকা আদায় করা সিস্টেম কি ধরি নেন আপনাদের এই ফতুল্লা থানা দশজন ধনী আছে जी एम धन की थे थाना दस जन मानु जो दस लाख जीते गए বলে আমি এবছরের জন্য আমি দশ লাখ টাকা আমি বিশ জন অসহায়কে দিব মহিলা এবং পুরুষ একটা মহিলা পারে না তার ছেলে নাই মেয়ে নাই অথবা আমি কিনি দিয়াও তুমি তোমার ঘরে বসে সেলাই মেশিনে কাজ করে তুমি তোমার উপার্জনের রাস্তা খুঁজে নাও একটা যুবক তার পায়ে সমস্যা রিক্সা চালাতে পারে না আমি এক লক্ষ টাকা ক্যাশ দিলাম এই যুবক প্রতি বছর আপনার কাছে আর হাত বিছাবে না আপনার একবারের এক লাখ টাকা দেওয়া এই যুবক এমন একদিন আমলা যদি কবুল করে दारिद्र विमोचन जत पथ आर भेतरे प्रधान पथ हलो सठी रास्तार जक टा आदाय सठम अनुजाई बुलियतर कत लाख नैकामल तुम्हें कबुल करते हो এলেমের পরে দুই নাম্বারে লাগবে আর একা একা যখন নামাজ পড়ি দশ রাঘাত নামাজ আমার চার মিনিট লাগে। লাগেন তাহলে মানুষ দেখলে নামাজ বাড়ায় দিলাম রাত লাম বানিলাম একা একা নামাজ পুরি মন্মতো পড়লাম দুই নাম্বার হলো বান্দা ইলিমের পরে তোমার নিয়ত খাটি করতে হবে ইন্নামাল আমলাফল ভালো হয়ে যাবে আদম আলা মধ্যে আগমন করলেন ঘটনা আমি আপনাদের আরো একবার শুনেছিলাম তার শরীরটা আবৃত করা কারণ জান্নাতের ভেতরে আল্লাহ যখন রাখলেন হাওয়া আলাইহা সালাম সহ ওই জান্নাতের ভেতরে আল্লাহ অর্ডার করে বলছিলেন জান্নাতে তুমি আর তোমার স্ক্রিনে থাকবা অকুলা মিনা নিষিদ্ধ গাছের কাছে যাইবানা লাম্বা ইতিহাস আপনারা জানেন সয়তান নিষিদ্ধ গাছের কিনারায় গিয়া দোনজনে হাত লাগাই নেন জামনাথের পোশাকটা খুলে গেল এখন এই লজ্জা ঢাকার জন্য কি করবেন আল্লাহ তেছিলেন করেছিলেন আদম তুমিও কাপড় না ওই গাছের থেকে পাতা সিঁড়ে তোমার লজ্জা ঢেকে নাও পাতা অনেক বড় অনেক বড় পাতা দিয়ে আদম নেখেছেন তিনটা পাতা ব্যবহার করলেন আর হাওয়া তিনি পাতা নিয়া নিজের শরীরকে আবৃত করে ফেললেন পরদা করলেন আল্লাহ দিন থেকে আদেশ করে দিলেন মানুষ যদি কবরে যায়। পুরুষের তিন কাপড় হবে মহিলার হবে পাঁচ কাপড় কি গাছের পাতা দিয়ে শরীর আবৃত করেছেন ওই গাছটার নাম ছিল আমিন তিনের বাংলা তর্জমা কেউ করেছেন গাছ ডুমোর গাছ চিনেননি ডুমো। ডমর গাছের পাতা দিয়েছেন একজন দীর্ঘ বছর পরে আল্লাহ তালা করলেন কবুল আদর্নবীর তো কবুল করলেন আরফার ময়দানে দুজনার সাথে গেল একে অপরের পরিচয় পাওয়াটাকে বলে আরাফা মা ওই পরিচয়ের থেকে নাম হল আরাফার ময়দান আল্লাহ তালা আদম নবী আর হাওয়াকে আরাফার ময়দানে তিন শত বছরের এরপরে আল্লাহ আল্লাহ আমি থাকতে পারি না আল্লাহ বলেন আদম দেরি করবা না বাইতুল্লাহ আছে বাইতুল্লাহ তাওয়াফ করে না এই তাওয়াফের বদৌলাতে না কামলের আমি আল্লাহ জমিন তোমার করে দিবুল্লাফ করার জন্য কোথায় বাইতুল্লাহ খবর নাই আল্লাহ তালা তা পাখি দিয়া বলেন ওই পাখিটার ছায়া যেখানে পাও ওখানেই বাইতুল্লা বালুর নিচে পড়ে গেছে তুমি বালু খনন করে বাইতুল্লা আবার নতুন করে নির্মাণ করে নাও এর মূল বৃত্তিটা নষ্ট হয় না এর এখনো বালুর এই বাইতুল্লাহার একটা অংশ হল আমাদের এ দেশের প্রত্যেক এলাকায় মসজিদ আল্লাহ নবী বলেন পাঁচ লক্ষার যদি বান্দা মসজিদে গিয়ে আদায় করে নাও আল্লাহ তা আল্লাহ খুশি হয়ে পঞ্চাশ ভক্ত নামাজের সবাব লিখে দিবে এসার নামাজ কেউ বা জামাত আদায় করে ঘুমায় গেল আবার ফজরের নামাজ উঠে যদি বা জামাত আদায় করে আল্লাহ বলেনা আমার আদম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন এই বাইতুল্লা কে নতুন করে নব নির্মাণ করেছেন তেরোবার কেউ লিখেছেন দশবার শেষবার নির্মাণ করেছেন গভর্নর বাগদাদের গভর্নর থাকা অবস্থায় হাজদাদ বিন ইউসুফ বাইতুলনারে পুনর্নির্মাণ করেছেন এর আগে আরো নয় বার অথবা বারোবার যতবার কাবা নির্মাণ করেছিল এতদিন এই কাবাটা নির্মাণ করেছে বিধ্বস্ত হওয়ার কারণে ইব্রাহিম নবী একবার নির্মাণ করলেন প্লাবনে কাবা হওয়ার কারণ বংশের ঘর নির্মাণ করলেন আজকে যে আপনারা যারা কাবায় গিয়েছেন পুরালা কা উত্তর পার্শ্বের অংশটা একটা ব্যারিগেড নেওয়া হাতি মেকাবা বলে ওই হাতি মেকা আবা এখন নতুন ভাবে আবার বংশের কবিল জুরহান যখন এই কাবা নির্মাণ করেছিলেন হালাল টাকা দিয়ে তাদের টাকায় পুরা নির্মাণ করার সুযোগ হয় না কিছু জায়গা রেখে কাবার সৌন্দর্যের জন্য কাস্ত হয়েছে এই জন্য আবার পুনর্নির্মাণ শুধু একজন ব্যক্তি গায়ের জোরে হিংসা নিয়ে নির্মাণ করেছেন ওই লোকটা হলো বাগদাদের গভর্নর হাজরাজ আসমা তিনি মক্কার এক সময় গভর্নর হনেন খেলাফতের দায়িত্ব মক্কার অধিষ্ঠিত চেয়ারে সবাই মানে না এ কারণে আসমার সন্তান এসে কাবাগর নতুন করে নির্মাণ করেছিলেন আরে দেখিয়ার ধারাবাহিক এই হাজ ইউসুফ এই এই কে হত্যা করে গাছের সাথে লাশ জুলাই রাখছিল আর বলছিল জোবায়ের বানানো কাবা রাখা হবে না নতুন করে ভাঙ কাবা আবার করব बाराकतीबारे हमला आसवाद चोरी गायर जोड़े बसुल्ल যে কালো পাথর চুমু দেওয়ার জন্য মানুষ মরে যাবে আদায় করতে গিয়ে হারাম কাজ করে মানুষকে কষ্ট দেওয়া অত হারাম অথচ বছর এই বাইতুল্লায় হজরে পাথর ছিল না বাইশ বছর পরে मुसलमान प्रतिनिधि सारा विश्व पुलिस पहारादार हिसाब से मानुला पुलिस फिरिया पुलिस क्यों से रखे नाई पुलिस के रखा हजरे असुआ पा देर ভাইরা আমার হওয়ার জন্য এক দল নে নে কামল বড় দামি যদি চার জিনিস নিয়ে তুমি আমল করো অল্প আমল আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে এক নাম্বারে এলেন দুই নাম্বারে বিসর্জনীয় তিন নাম্বারে লাগবে এখলাস কি লাগবে আপনাদের এখলাস মুখলি জিন্দপূর্ মতে উলাই কর্লা বসন কদি মস্তি কদি মস্তি নইন কামল তো করি আমরা তবে সব আমার কাছে কবুল হবে না ওই ব্যক্তির কাছে কবুল হবে ছাড়া আমল কবুল হবে না তিন নাম্বারে লাগবে এখলাস এখলাস আর ঢুকলাম না ভেতরে চার নম্বরে গুন ধৈর্য তারাবির ভেতরে সারা বাংলাদেশ কোরআন খতম করা হয় মসজিদ কমিটি মহোদয়ে ঢাকার বিভিন্ন জায়গায় দেখি যেই হাফেজ মার্কেটে খতম চলে দশ দিনে কোরআন খতম চলে খত যদি তাড়াতাড়ি করুক না কেন দশ দিনে খতম করলে কি একেবারে খুব সস্তাই হবে তাহলে তারা কতটুকু নামাজকে পোটলা বেঁধে হাসরের দিন চেহরায় মেরে দেওয়া হবে নেই তোর নামাজ তোর নামাজ নামাজের মতো হয়নি নামাজের ভেতরে চার জিনিস নাই ধৈর্য নাই এলেম নাই এসলাস নাই ভালো নিয়ত পেশন থেকে বসে ডিস্টার্ব করে কি নাই এই রুগী ইমাম সাহেব সালামটা ফিরানো মাত্র ওরে দৌ জুতা মাথায় উঠছে তো নারিকেল গাছের মাথায় উঠে মালিক টের ভয়ে জোরে সামনে এসে বলে মালিকের আওয়াজ পেয়ে চোর খুব দ্রুত নেমেছে আমি কি ঘাস পাওয়া যায় জন্যই তো নেমে যাচ্ছে কত বড় বাদ পা ভাইরা আমার বড় আফসুস আপনারা কেউ পারলে আমাকে ফতুয়া এনে দেন শুধু হবে আর নামাজ এনে দেন অত কমপক্ষে ইমামের দুরাকাতরজের আগে চার রাকাত সুনত পড়তে হবে না হয় গুনা হবে ইমামের সালামের পরে চার রাখা সুন গুনা হবে মুসাফির ব্যক্তির জন্য মাছ আলা ভিন্ন আপনি যে ইমামের ও চার টাকা পড়লেন না আপনি বলবেন আমি জান্নাত সহজে পাবেন কে বলেছে আপনাকে মাঝে মাঝে বলি ভাই হাসুরির ময়দানে আল্লা না করুন যদি আমি হাফিজুর রহমান ও বিপদে পড়ে যাই আপনাদের কারো কাছে কোন জবাব চাওয়া হবে না ভালো করে রেকর্ড করে নেন ভালো করে কথাগুলো লিখে নেন আপনার ছেলে যদি বিপদে পড়ে আপনার মেয়েটা যদি বিপদে পড়ে আপনার স্ত্রী যদি বিপদগামী হয়ে যায় ভালো করে লিখে দাও হে বাঙালি মুসলমান কোন হিংসার নজরে বলি না ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায় ও তাবলিকওয়ালা ভাই ও পীরের মুড়ি জিকির করা ভাই ও আপনি যদি দাওয়াতি গে বছরকে বছর সাল্লাগান জাননাতে নেওয়ার মহব্বতি বলছি ক্ষুদান কোস হিংসার নজরে নয় আপনার স্ত্রী যদি বড় কাঠলওয়ালা হন না কেন আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় আপনাকে জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে না অন্য খবর না নিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রীর হিসাব নিলাম দাঁড়ানো সময় কিন্তু আজকে বাসায় বসে খবর শুনলাম গত শুক্রবার শুক্রবার না বৃহস্পতিবার বৃহস্পতিবার আমার যুবক ভাই রাজু নাম মসজিদের জানালা থেকে আমাকে চিল্লায় সালাম দিতেছে তা আমি সালামের জবাব দিলাম না আজকে আমি খবর পেয়েছি বাসায় বসে পরে রাজু ভাইও বললেন তার আব্বা বা হঠাৎ করে করে हेटे घरे जो कि ग्रांति तो नई दोकने बस चा खाइल हासि तमासा कर घर चले गल्ट पर मोबाइल आसल আমি পানি নিয়ে এনে এসে দেখিস না আল্লাহ আমাদের হঠাৎ মরণ থেকে হেফাজত করুন আল্লাহ হঠাৎ রোগ দিয়ে স্ট্রক করার রিট থেকে আমাদের মরণটা যেন এমনি হয় নামাজের হালাতে অবস্থায় রমাজানের রোজা রাখা অবস্থায় পবিত্র দিন জুমার দিন অবস্থা কবুল কবুল জন্য কতটা জিনিস লাগবে এক নম্বরে লাগবে আইলিম দুই নাম্বারে লাগবে বিশিদ্ধ নিয়া তিন নাম্বারে লাগবে এখলাস চার নাম্বারে লাগবে সবর ধৈর্য আজ আমাদের ভেতরে একটু নিজের চিন্তা করে দেখেন ধৈর্য যদি না থাকে বুঝতে হবে আমলটা আল্লাহর আল্লাহ অল্প আমল দিয়াও জানা পেয়ে যাইবা যদি আমলের মধ্যে তোমার ক্লাস থাকে আমলের মধ্যে যদি এলেম থাকে ধৈর্য থাকে বিশিদ্ধ নিয়াত থাকে তিনজন যুবক সন্তান तीन सन्तान पद दिए चलसे हटात जंगलार किनारा जेते ना जेते बिस्टि शुरू हो गृषि पड़ते এ বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য জংলার ভেতরে এক পাহাড় পেল বড় পাহাড় ওই পাহাড়ের গর্তে গিয়ে তিনজন যুবক আশ্রয় গ্রহণ করলো আল্লাহ যখন ওই তিন পাহাড়ের গর্তে ঢুকল বিশাল একটা পাথর উপর থেকে সে পাহাড়ের মুখটা বন্ধ করে দিল গর্তের মুখে পাথর এসে বন্ধ করলো এত বিশাল ওজন ওজনওয়ালা পাথর তিনজন ও ধাক্কা দিলো এটা সরানো পাথরটা এসে যখন গর্তের মুখ আটকায় কোন মানুষ আছে বৃষ্টির অবস্থায় এক অন্ধকার গর্তের ভেতরে অন্ধকার আবার পাথর আর একটা বিপদ পাথরের বিপদ গর্তের বিপদ বৃষ্টির এই বিপদ এত বিশাল পাথর যুব গর্তের ভেতরে ঢুকে চিন্তায় পরে গেল কি উপায় হবে আমার এ মুসিবত থেকে বাঁচার উপায় কি বাঁচার তো কোনো খুঁজে পাই না তিনজন ওই গর্তের ভেতরে ঢুকে তিনজনে একটা মশওয়ারা শুরু করল গর্তের ভেতরে তিনটা মুসিবতে পড়ে গেল বৃষ্টি এক মুসিবত পাহাড়ের গর্ত অন্ধকার আর একটা মুসিবত অন্ধকারে হলো তো হাত দিয়ে এরকম করে হাঁটা যায় কিন্তু পাথর আটকে দিল এত ভারী পাথর সরানের কায়দা নেই কয়জন যুবক্রী নেম কেউ রকি। चार चार गुणवलाम कर बंद मुसीबत नजा पे जाप সাথে বলে এখানেও নাকলের কথা আল্লাহ ভিন্ন আয়াতে বলেন এক গুণওয়ালা মানুষ হলো ইমানের পরে মেকামল করবে অনবিরমতের দল ভিন্ন আয়াতে আল্লাহ বলেন আহসান মুসলিম আল্লাহ তালা বলেন তার থেকে ভালো কথা গান হবে যেই বান্দা কামল করে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং দাবি করে আমি অমুক দলের নেতা আমি অমুক মসজিদের খতিব আমি অমুক মাদ্রাসার বড় প্রিন্সিপাল না না প্রিন্সিপাল গিরির দাম নাই তোমার তুমি বক্তা হইয়া মানুষের সৌন্দর্যের স্লোগান নিবা এজন্য তোমাকে পাঠাই নাই কেন পাঠিয়েছি জানো আল্লাহ ভিন্ন আয়াতে বলেন আল্লা لا قَلْبَ الْمَوْتِ وَالْحَيَاةُ يَبْلُوَنَّكُمْ لِيَبْلُوَنَّكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ দল আল্লা বলেন আল্লা সৃষ্টি করলাম অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিসের পরীক্ষা আমি আল্লাহ দেখব আইউকুম আহসানু আমালা আমি দেখব তোমরা কারা ভালো আমল করো। বেশি আমল না ভালো আমল কথা বুজার ব্যাপার কিন্তু বেশি আমল না ভালো আমল আল্লা বলেন ভালো আমল করার জন্য পাঠিয়েছি বেশি আমল আর ভালো আমলে ব্যবধান আছে না নাই অনেকে বেশি আমল করেছে অনেক বেশি এক জায়গায় সব শেষ হয়ে যায় আল্লাহ তাহারা বলেন আমি ভালো আমলের জন্য তোমাকে পাঠাইলাম কারা ভালো আমল কর নাকি বেশি আমল কথা বেশি আমল করলাম যদি ভালো আমল না থাকে লাভ নাই আমল কম করো তবে ভালো আমল করো কাজ হয়ে যাবে ভালো আমলের জন্য হলো চারটে গুণ এক নাম্বারে ভালো আমলের জন্য লাগবে এলএম দুই নাম্বারে লাগবে বিশুদ্ধ নিয়া ভালো আমলের জন্য তিন নাম্বারে লাগবে এফলাস ভালো আমলের জন্য চার নম্বরে লাগবে ধৈর্য বেশি আমল না ভালো আমল খুব চিন্তার বিষয় আমল তো করি নামাজ পড়ি বেশি বেশি আমল করি কিন্তু ভালো আমল হলো কিনা এটা পরীক্ষার বিষয় ভাইরা আমার তিনজন যুবক মুসিবতে পড়ে গেছে কয়েকটা মুসিবত কথা নাম্বার বৃষ্টি দুই গর্তের অন্ধকার তিন নম্বরে ভারী পাথর বান্দা মুসিগতে পড়ে পরামর্শ করে বিপদ থেকে উদ্ধারের পত্তি তিনজনে পরামর্শ করে বের করল দেখ জীবনে কোনো ভালো আমল করছুনি ওই ভালো আমল ওসিনা বানা মাওলার দরবারে চোখের পানি সেরে কান্না করে দোয়া আমার একটা কর্ম আমল আছে ওই ভালো আমলের বিনিময়ে তুমি পাথর সরায় আনুজনে কয় হ্যাঁ হ্যাঁ আমার ভিতরে একটা ভালো আমল আছে বেশি আমল না ভালো ভালো আমল না বেশি আমল ভালো আমল হলেই জানা যাবে না তিনজন যুবক সিদ্ধান্ত নিল হ্যাঁ ভালো আমল কে বানায় আল্লাহ আদর দোয়া করি আল্লাহ হয়তো ভালো আমলের রসিলা আমাকে বিপদ থেকে নাজার দিয়ে দিবেন একজন যুব আল্লাহর দরবারে হৃদয়টা নরম করে কান্না করে আমিও জানি তুমিও জানো রে আল্লাহ বিপদে আমি ভালো আমল নিয়ে তোমার কাছে আর্জি পেশ করি ওই মুসিবত তিনটা মুসিবত মাথার উপরে চেপে বসলো আমার জীবনে একটা ভালো আমল আছে ওই আমলের ও তুমি নাজাদ দিয়া দাও পাথর সরায়ে দে যুবক আল্লাহ আবার বলতেছে সে ভালো আমলটা কি বলবো ভালো আমল কি প্রথম যুবক বলেন ও আল্লাহ জীবনে আমি অন্যায়ের দিকে পা বাড়ায় জন্য রাস্তা দিয়া চলতেছে দেখে একটা কুকুর জিভ্ভা বের হয়ে গেছে ক্ষুদার কৃষ্ণায় মহিলাটা নিজের ক্ষুদার দিয়ে না তাকায় ওই রুটিটা যখন কুকুরকে দিয়ে দিল গাইবে ও আল্লাহর বান্ধব ভালো আমল আহা বেশি আমল করেছেন ভালো আমল না তাকলে উপায় নাই বেশি আমল নয় ভালো আমল যুব ভালো আমল করেছেন ভালো আমল আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে আল্লাহ আমি এক সময় টাকার বড় মালিক ছিলাম মানুষ আমার বাড়ি কাজ মানুষ আমি করব অর্ধ বেলা কাজ করে আমি বিল দিতে চাই চাইলাম বান্দার কাজে খুশি পুরো টাকা দিলাম সারাদিনের নিতে চাইল না টাকা রেখে চলে এলো দল আমিও তোমার মতো একটা যুবক সন্তান ইদানিং যুবকের লাশের খবর আর যৌবনের চাহিদা পূরণে মাস্তানি করবর নাই কয়দিন এ জমিনের মধ্যে বাহাদুরি করেন কতদিন আর পাগলামি করে যুবক ভাই যেখানে সেখানেও যদি পাও কান্নাওয়ালা বুজুগ পাও তার হাতে হাতটা লাগায় তুমি আল্লাহর মোহাবতে ভালো আমলা হও পেট ব্যথা আমার পেট ব্যথা আপনার আমি হোমিওপ্যাথি ঔষধ খেলাম না আমি খেলাম এলোপ্যাথি আমারও পেট ব্যথা ভালো হয়ে গেল একই রোগে রুগী আপনি আমি কিন্তু ঔষধ আপনার আলাদা আমার কোয়ালিটি আলাদা আপনি ক্যানভাসারের হালুয়া খায় ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আপনার পেটে ব্যথা কবিরাজের সরিষার তুল পড়া পানি পরা খেয়ে ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমিও আপনাকে হিংসার নজরে বলবো না আমি ধ্বংস কেন তুই তার সেরা আপনি কেন বাসার কেউ খারাপ বলা যাবে না খবরদার পেট ব্যথার নগি যেখানে গিয়েই ভালো হবে শকর আদায় করো লোকটা ভালো হয় चिकित्सा दरकार चिकित्सा दरकार आत्मार चिकित्सार जो तबलीगे गिया आपने खोर पे धन्यवाद আমি পীরের দরবারে গিয়া জিকির করে আমার বয়ান শুনে কান্না করে দাড়িটা রেখেছে নামাজ পাঁচ বক্ত পরে ধন্যবাদ কেউ কাউকে ইংজেকশন দিয়ে বলা যাবে না যে খবরদার তুমি কেন তাবলিগে গেলাম তাবলিগ বলা যাবে না তুমি পীরের কাছে না কারণ তবে এখানে একটা চিকন কথা মনে রাখতে হবে আপনি কোনো ডাক্তারের ঔষধ তবে আগে একটু সার্টিফিকেট যাচাই করতে হবে না হয় সার্টিফিকেট ছাড়া ক্যানভাসের ঔষধ খাইলে রিয়াকশনও হতে পারে ও আজমির শরিক থেকে মাটি ওরে বরকতের মাটি বিসমিল্লা ছাড়া ধরবি না কাফে রয়েছে বুঝেন নাই গলায় তাবিজ লাগাও আজমিরের তাবিজ चाय आगे सार्टिफिकेट भलो ना दुर लोकटार्टला कथा আপনি যে কোনো আল্লাহ যাবেন যাবেন আগে দেখবেন এটা ঔষধ বিক্রেতা নয় এটা সার্টিফিকেট বিহীন ওই রাস্তার মাটি বিক্রি করেন কেন আল্লাহ আপনি আমাদের হেদায় আডান করুন আমি ওই টাকাটা নিজে ভাঙতে পারতাম টাকা আমি নিজের জন্য খরচ না করে একটা বকরি কিনেছিলাম বকরি করে বকরি কেনার পর বিশাল একটা পাল হয়ে গেল ও এই টাকাওয়ালা যুবক আমার বাড়ির শাবন দিয়া যাওয়ার সময় আমার দরজা এসে আমি তারে সমপরিমাণ টাকা জমা করিয়া আমি বলছিলাম ও ভাই ওই ময়দানের ভিতরে যত বকরির পাল দেখো সব তোমার সব তুমি যাও বকরির পাল নিয়ে বাড়ি যাও Oh no! Oh no. এই আল্লাহ ওই যুবক বলে এগুলো তো আমার না এগুলো তো আমি আমি একটু কষ্ট করেছি বিনাময় আমি আল্লাহর দরবারে চাই তুমি নিয়ে যাও তোমার টাকার এই সব নিয়ে যাও ও মালিক এই আমলটা শুধু তোমার মোহব্বতের জন্য করেছি করলে তোমার কাছে পছন্দ তুমি আমাদের এই বিপদ মুহূর্তে পাথরটা গর্ত থেকে সরাই দো যুবক কান্না করে দোয়া করার পর পাথরটা সাথে সাথে আল্লাহ তালার কুদ্রতে তিন ভাগের এক ভাগ সরে গেল ইয়া এলাহি তু মে কো এলাহি তু মে মানু কো হাহি তুমে সত্তারো হ্যা এলাহি তুমরা বফারো হ্যাঁ মান বেশি আমল না ভালো আমল আমলটা বেশি না ভালো খুবই ছোট কিন্তু ভালো আমলটা কি আমালা আমি ভালো আমল কে করো এটা দেখব বেশি আমল কে করো এটা দেখব না আমি ভালো আমল দেখব বেশি আমল দেখব না আপনি আমি অথচুল্লাহ ইতিহাস পরে দেখেন জীবনে তাহার যুগের নামাজ তার সুযেনে শাহজালাল রহমাতুল্লাহ কত বড় কামেল আল্লাহর মোহবতের গলায় লাগাবার কারণে জীবনে বিবাহটাও করেন এর পর মরণ পর্যন্ত শুধু কান্নারা কবরে কি উপায় হবে আমার অন্ধকার কবরে কি উপায় হবে আমার মরণ থেকে তো কেউ পালাতে পারে না রে বাবা মরণ থেকে যতই পালা নিবে গিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা নোবার আগে আমি উপা উঠুতে চায় ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমেন। নদীরে পার ভাঙ্গে ও পারঘরে এই তনদীর খানা। সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা কটি টাকার মালিক দেব অসটা দেখো জাদু ঘরে খায় না মাটি পোকা সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বে যার নম্রতা দিলে রহমতার না নিজেকে নিজে ছোট মনে করি ওষাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে তেমনি কোদার রহমতা সে নমরতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গারি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র আমাদের র কে জিব্বাটা নারায় মহাপ্রতে বলেন কে আরো মহাবতে ডাকেন কে ইন্দিন তুমস্তু ফলা খৌ ফন ফলা খৌ ফ জনু ই কলা মে মালিক মালিক তুমি যদি মরে যাও गायर जमा ज मे अपन से बोल रेला लाश्ट पड़ा दवाड़ी बिल्डिंग के नीचे नमाए দরজা বন্ধ করে বাতি জ্বালায় রাত সকল বেলা ছেলে চলে যাবে আমার বাবায় নাই আমার মা নাই জানাজা পড়ানো লাগবে আপনি কোথাও যাবেন না জানাজা লাগবে ও ভাই যদি কিছুই না গোসল দিয়ে দিব কেউ যাবে কলা গাছের পাতা কাটার জন্য কেন তুমি কলা পাতা নেও বলে আমার বাবার কেউ যাবে আবার গর্ত কবর খনন করার জন্য কোথায় বলে দিনের বেলা যাইতে ভয় লাগে সাপের গর্ত ওরে আল্লাহর বান্দা এই রাতের বেলা যেখানেই থাকি মা মোবাইল করে বাবা মোবাইল করে সন্তান বাবা তুই ক কোথায় আসো এখনো কেন বাড়ি আসো স্ত্রীও অতার উপর যুগ যুগ চলিয়া যায় কোনো টেলিফোন নাই কোনো খবর নাই ওরে আমি বাজার থেকে বাসায় যাইতে দেরি মা বলে কই এখনো কেন বাসায় আসুন কিন্তু মরণের পরে আর কেউ ডাও না না না বাবা কোথায় দুনিয়া কিছুই চোখ দুটো বন্ধ করে দেখো না কেউ আপন না ছেলে আমার আপন না মেয়ে আপন না ভাই বোন আমার আপনার কোথায় বাড়ি কোথায় ঘর এই স্মৃতির দিনে আমার সন্তানের আমিলে কম্বল দিয়া গুম পাড়ায় এই কষ্ট করে রোজগার করো কামাই করো হ্যা সন্তানটারে যদি যাইতে পর সন্তানটারে যদি রে মু জলদি করে কবরের ভিতরে গিয়ে কবরের ভিতরে যদি কোন আল্লাহ ও কোরআন এর টো খিয়েছে আমি আল্লাহর কত মানুষ ছেলে না পায় কান্না করে ছেলে নাই ওরে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো যেখানেই পড়ো কোরআনটা কেন শুদ্ধ করলা না এসব নামাজের পরে ইমামের কাছে ভালো একজন কারিসের কাছে সান্ন নামাজ পরে প্রতিদিন এক ঘন্টা সময় আপনি কোরআন শরীফ কারণ কেরাক যদি অশুদ্ধ হয় নামাজ আপনার আমার হবে না সহিমাজ ঠিক রাখা কঠিনে আল্লাহ গুলাম যুবল দোয়া করেছে যদি ভালো হয় তুমি প্রথম যুবকের দোয়ার কারণে পাতরটা ওর মুখের থেকে সরে গেল কয়জন যুবক বাকি কয়জন বাকি তিনজন দ্বিতীয় যুবক এবার আল্লাহর দরবারে দোয়া করেন ও দয়ার মালিক আপনি জানেন আমার মত জাহান নামের কেউ কেউ দোয়া করার জন্য পাঁচটা আদব আছে তারপরে নবীর উপরে দৌড় আমরা দোয়া করি আল্লাহ আমিনোয়ার আদব হলো প্রথম আল্লাহর প্রশংসা दोआा कर आदब हल आल्ला प्रशंसा और प्रशंसा करते हम प्रथम शब्द दिए दो बुजुर्ग ने दिन तरीका नबीजर तरीका এরপরে নিজের অপরাধ আল্লাহকে বল্লা প্রশংসা নবীর গুণগান এরপরে বলবো আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি কেউ না এই অন্যায় করেছি ওই অন্যায় করেছি এগুলো আল্লাহর কাছে বলে দাও ডাক্তারের কাছে রোগের কথা না বললে ঔষধ কিভাবে পাবে দোয়ার আয় আল্লাহ আমি অমুক জায়গায় অন্যায় করেছি তুমি জানো অমুক দিন অন্যায় করেছি আল্লাহ সব অন্যায়গুলো পেশ করার পরে এরপরে বলতে হবে আল্লাহ আপনার মতো নাই আপনার মতো প্রেমময় কেউ নাই ওই নামের আমাকে মাফ করে দেয় বাইরা আমার এরপরে আবার দরুদ আল্লাহর প্রশংসা এবং দরুদু সালাম শেষ করে পরে দোয়া শেষ করে দেওয়া এরপরে দোয়া কবুল হইল কি না তার আলামতটা দোয়া কবুল হওয়ার চিহ্ন করি কবুল হইল না কেন ওই যে পাঁচটা আলামত জানি না এই জন্য খালি বক বক কি ইমাম রাখলাম দোয়াই কবুল হয় না কি হুজুর বয়ান দিল দোয়াই কবুল হয় না মুসানবি দোয়া করছেন চল্লিশ বছর পরে কবুল হইছে কষ্ট হয় আর একটু আগাব দ্বিতীয় যুবক দয়া করলেন আল্লাহ আমার মতো অন্যায়কারী কেউ নাই চাচার বাড়ি বেড়াইবার যাওয়ার জন্য আমি চাচার বাড়ি যখন হাজির হয়ে গেলাম চাচার বাড়ি গিয়ে দেখি চাচাও নাই আমার চাচিও নেই চাচার বাড়িতে বাড়িতে কেউ নাই আমার একমাত্র আমার চাচা কোথায় চাচি কোথায় আমার চাচা তো বোন বলে ভাইয়া আমার মা বাবা অন্যত্র কোথাও বেড়াইবার জন্য চলে গেল घर भाराचे हमला शुरू करोबर आक्रमण करते गाराचा तो बन टा के जखी मटिर मध्य फल ও ঘরের দরওয়াজাও বন্ধ জানালাও বন্ধ ঘরে কেউ নাই আমার বন সারা আমি আমি যখন আমার বোনের বনের বসলাম আমি হঠাৎ করে তাকায় দেখি বোনের চোখ বেবে পানির ফোটা গুলো গাড়াবে পড়তেছে আমি বোনের চোখের পানি দেখি প্রশ্ন করলাম এখন তো এক আনন্দের সময় তুমি কেন চোখের পানি ছেড়ে কান্নাকাচা তো বোর জবাব দিল রে ভাই তুমি জানো আমার ঘরে আমার মাও নাই বাবাও নাই এই ঘরের দরওয়াজাও বন্ধ জানালাও বন্ধু আমার মাও দেখে না বাবাও দেখে ঘরের ভিতরে কেউ দেখে না তবে আমি ভয় করি আমার মাওলা এখানে আমার দিকে আমার আল্লাহ তাকায় আসি ও ভাই তুমি জানো না আমি আমার মাওলা কে ভয় করতেছি আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। ও চাচা তো ভাই আল্লাহ কিন্তু আমার এই বয়স পর্যন্ত একটা কলঙ্কের কালি আমার শরীরে লাগে নাই তুমি আমাকে একা ঘরে আমার মাওলার ভয়ে অন্তরে ঢুকাও আমার শরীরের ভিতরে তুমি একটা দাগ লাগায় অবস্থায় আমার মা বাবাকে বুঝাই হলো তোমার বিবাহের বন্ধনে চলে যাব তারপরে তোবার কাছে আমি মাপ চাই তুমি আমার ইজ্জতের উপরে আঘাত করে উলো এরে যুব তুমি আজকে যেই মহিলা যেই মের উপরে আক্রমণ করো ওই মেয়েটা হয়তো কারো ভাই কারো বন কারো মেয়ে যদি ভালো সন্তান হও ওই লোকটারে তুমি খামাখা ছেড়ে দিবা না তাহলে তুমি যেই মেয়েটার উপরে আঘাত করে ইজ্জতের উপরে ওই মেয়েটার ভাইও তো এরকম বরদয়া করে কষ্ট পায় বাবা পায় হাত রেখে বলি জাহান নামের পথ থেকে ফিরে যাও রে বাবা যুবক কান্না করে বলে আল্লাহ আমার মনের চোখের পানি দেখে আমার ভয় ঢুকে গেলাম আপনার দরবারে পছন্দ হয় দয়ার নজরে আমাদের এই বিপদ থেকে পাথরটা সরায়া দেন যুবক বলতে দেরি হয় পাথরটা তিনের দুই ভাগ গোহা মুক্ত যা অব হাম ই শিরি নি তবে জীবনে একটা ভালো আমল আমার আছে কিসের আমল মালি আমি মানুষের বাড়ি খেতে কাজ করতাম গরুর রাখাল আমি একটা নিয়ম করে নিয়েছি আমার খানার জন্য ছিল মাত্র দুধের ব্যবস্থা ঘরে ঘরে আইসা আমি সবার আগে আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আগে দুগ্ধ পান করাই এরপরে আমার ছেলে মেয়ে স্ত্রীকে দুগ্ধ পান করাইতামের আগে কাউকে দিতাম না করতাম একটু ভালো করে শুনে না তোমার মা কই তোমার বাবা অনেক সন্তানের খবর পাই বিবাহ করে যে সন্তান দরজা জানালা ভেতরে বসে কান্না করে কি তোমাদের ঘরে আনন্দ নাই মা কান্না করে অবন এই সন্তানটারে বড় কষ্ট করে লেখাপড়া শিখেছি ছেলেটার যখন পরীক্ষা আমি মা ঘুমাই দাও এই সন্তানের বড় করতে গিয়া কত খানা খেতে পারি নাই ঘুমাতেও পারি না আর সন্তানটা বিয়া করলো জানি না সন্তান বিয়া করে বৌ কোথায় থাকে তাও জানি দয়া করে ও দয়ার মালিক আমি আমার মা বাবাকে দুধমান না করা আমার ছেলেমে আমার স্ত্রীকে দিতাম না একদিন আমি বাসায় আসতে সন্ধ্যা হয় অনেক দেরি হয়ে গেল একটু ভেজালে পরে আমি বাসায় আসতে অনেক রাত আসলাম ঘরে ঢুকে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে কেউ এখন আর সজাগ নাই আর আমার সন্তানগুলো খুদার কৃষ্ণায় প্যাট পিঠে লেগে গেল আমার সন্তান গুলো দেখি মাটির উপরে এরকম গড়াগড়ি খায় খুদ আমি আমার মা বাবার ঘুমেও ডিস্টার্ব করি না যে মা বাবা বড় কষ্ট পাবে আমি মা বাবার চিওরে দুধের পেয়ে আনিয়া দাঁড়ায় থাকলাম আমি অপেক্ষায় রইলাম আমার এই দুঃখ আমার মা বাবার মুখে না দিয়া আমি আমার ছেলে মেয়ে কাউকে দিব না মাও মা বাবাও ঘুমায় তো পাগলের মতো হয়ে গেল বেশি আমার সন্তানগুলো খুদার ক্ষুধার আমাকে ডাক দিয়ে বলে আপু খানা দাও দুধু বাবা। আমি আমার মাকে আমি পান করব না আমি দাঁড়ায় রইলাম আমার পা ধরে বলে ও বাবা খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না তাড়াতাড়ি তুমি আমাদের দুগ্ধ দে আমার পা জড়ায় জড়া আমার ছোট ছোট বাচ্চা গুলো করো তাকায় দেখি ওই বাচ্চা কান্না করতে করতে মাটির ভিতরে বাচ্চা গুলো কাটনা করে বেউসায় জমিনের ভিতরে ঘুমায় পড়ল ওদের আর কোনো হুশ নাই আমি তারপর বাচ্চাকে দুধ দুধ দেই নাই আমি দুধের পেয়ালা দিয়ে মায়ের শিওরে দাঁড়াইছি এত রাত গেল হঠাৎ করে কানে আওয়াজ ফজরের আজানের আওয়াজ মুয় আওয়াজ দিছে আজানের আওয়াজ পে আমার মা সজাগ দেখে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ান আমার বাবা নিয়ে দাঁড়ানো ঘুমায় আমার দিয়ে তাকায় বলে বাবা এই আমার নাতির দুধ দিয়েছ আমি বলেছি না মা আমার সন্তানের দেই না আসার পরে দেখি তুমি সজাগ নাই আমি ডাক দেই নাই তোমার ঘুমে নষ্ট তুমি কষ্ট পাইবা আমি আমার সন্তানের দেই নাই আমার মা পাগলির মত বলে সন্তান কি করলি মা আমার থেকে আমি আমার মহাব্বতের নজরে তোমার দিয়ে নজর করে করেছি ও আল্লাহ আমার মা বাবাকে মাথার মুকুট বানায় কাজটা করেছি আয় আল্লাহ যদি আমার এই আঙুলটা পছন্দ মাত্র পুরা পাথর গর্তের মুখ থেকে সরে যায় ফাম জুলি আমালা সলিহা বেশি আমল না ভালো আমল আর কোন দিনের আমল ভালো হবে বোঝা যায় না ওতে আমলটা বন্ধ করা যাবে না লাগাতার আমল চাল যেতে হবে এবং ওই আমলটা আল্লাহ কাছে বেশি দামি হয়ে যাবে যে আসেন নাই কেউ টাকার জন্য আসেন নাই আল্লাহর মহব্বতে যাচ্ছেন আল্লাহর মহব্বতে যদি এক ফোটা চোখের পানি সেরে দোয়া করেন দুই ঘন্টা চার ঘন্টা বয়ান শুনলেন এর ফলাফল হবে কত সাদা দারিওয়ালা মুরুব্বী কারো আমিন যদি কবুল হয় আল্লাহ সকলে এর গুলো কবল করে নিবেন কোরআনের বাগানের দোয়া না করে যারা চলে যায় আমি বলবো তাদের যদি না আসে যার চোখে পানি আছে তার থেকে একটু দোয়া নিয়ে না বলবেন ভাই আপনার উপর আল্লাহ রহমত আছে আপনি আমার জন্য দোয়া করেন এক মুমিন আর এক মুমিনের আয়না ওই আয়না হিসাবে মুমিন যদি দোয়া করে মুমিনের জন্য কাজে লেগে যাবে ও নবীর আল্লাহর কাছে আল্লাহর নবী বললেন আল্লাহ এ কবরে তার লাশ যে আগুন জমতেছে আল্লাহ আমার নবীকে জানাইলেন একদম একটা যুবকের লাশ এ যুব পা দুটো আঘাত আমি তোমার পায়ে হাত রেখে বলি নবী বলেন আল্লাহর নবী আল্লাহর থেকে জানতে চাইলেন আল্লাহ জানাইলেন এই যুবক মা বাবার কলিজা দিয়েছে মায়ের কলিজাঘাত মায়ের বরদুয়া আপনার সন্তান তারা করে দেন মহিলা বলে না না আমার জীবন যাবে আমি সন্তান তারা মাফ করবো আমার নবী চোখের পানি ছেড়ে বললেন ও মা নবী বলেন তাহলে কি এমন অপরাধ করেছে নবীজি কি মহিলা বলেন উপায় নম্বর আপনাকে আমি বলতেও চাই না বলে না বলেন আমি আল্লাহর কাছে দোয়া করো এক পর্যায়ে সন্তান আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এমন ক্ষিপ্তই হলো এক পর্যায়ে সে আমার মাথার উপরে এমন একটা বাড়ি মেরেছে আমার মাথাটা ভেটে রক্ত প্রবাহিত হয়ে গেল আমার মাথার থেকে রক্ত পরে আমি আল্লাহর আল্লাহ কারণ দুনিয়াতে যদি আজাব দে আমি মা দেখে সহ্য করতে পারব কষ্ট সহ্য করতে পারব না কবরে আজাব দিও আল্লাহর নবী যখন পারলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি বেউ নবীকে হুসে এসে বলেন ওপায় আমি আমার সন্তানকে মার করে দিলাম দ অনুরোধ করে যাই দুনিয়া কিছুই না চোখ দুটো বন্ধ হলে অসম্মানে আল্লাহর বান্দা আল্লাহ এত শান্তি আর সম্মানে নবীরে দান করেছেন দুনিয়াতে কোটিপতিরাও এত সম্মান আর শান্তিতে নাই অতএব তো নামাজ আদায় করো দাড়ি লাম্বা করো মা বাবার করো সন্তান গুলোকে কমপক্ষে কোরআনটা পড়ায় নাও নিজের মেয়েকে ছেলেকে স্ত্রী কে কোরআন পারাও কোরআনটা শুদ্ধ করে উপরে মেহরবানি করে তিনটা রাস্তা নবী বাতায় দিস এর ভেতর একটা দান সৎকা করো নেকার ছেলে মেয়ে যদি রাখো এটাও কবরের শান্তির ঠিকানা অথবা দান যদি করো মা বাবার নামে শান্তির ঠিকানা আপনার সন্তান যদি থাকে আল্লাহর পথে দান সত্তা করেন সুযোগ হয়েছে এটি হাত বিচাইল আপনি কখনো না বলবেন না পাঁচ টাকা দিয়ে দেন না বলার দরকার নাই আপনি দশ টাকা দিয়ে দেন এই শীতের ভিতরে বড় কবুল হয়ে যাবে গরিব সহায়ের সহযোগিতা শুধু রোজার মাসে করবেন কে বলেছে আপনাকে সব সময় করেন আল্লাহর কাছে কোন সময়ের দামটা কবুল হয়ে যাবে আপনি তো বলতেই পারবেন না দানের হাত কখনো আপনি দুটায় রাখবেন না আল্লাহর মোহব্বতে নিয়ত করলেও স্বভাব হবে অন্তর চায়নি আল্লাহর পথে শাব্দ একটু সহযোগিতা মনে চায় सवार मन चाय देखी तो, तो कार मने चाय उचू करें हाथ उचु करें